তাবুক যুদ্ধে অবশিষ্ট আলোচনা শেষ করে হিজরি নবমবর্ষের অন্যান্য ঘটনা নিয়ে আলোচনা করব এরপরে আসবে পিতায় হজের কাহিনী এবং সবশেষে আল্লুরের কাহিনী আমরা আলোচনা করব তাবুক যুদ্ধের মুজিজা বা অলৌকিক ঘটনা নিয়ে আল্লুর আলি উস্লামের প্রায় সব যুদ্ধেই কম বেশি ঘটনা আছে আলীমের জীবনে অসংখ্য মুজিজার ঘটনা রয়েছে সংখ্যাটি এক হাজারে কম হবে না আমরা এর মধ্যে অল্প কয়েকটা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা তাবুক যুদ্ধের মৌচিজা নিয়ে আলোচনা করব প্রথম মুজিজাটি ঘটে এলাকা পার হওয়ার পর সামুজাতির এলাকা পার হওয়ার সময় মুসলিমদের কাফেলার পানি ফুরিয়ে যায় সাহাবিরা হন্তদন্ত হয়ে আল্লাহ আলি আসলামের কাছে গিয়ে বিষয়টা জানালেন তাই নবীজি সাল্লু আলিউস্লাম বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সল মেঘ দিলেন পানি দিলেন এবং ছায়া দিলেন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 ওমারার উঠ এবং মালপত্র যেখানে রাখা ছিল তার কাছে বসা ছিল একদল লোক এদের মাঝে ছিল জাই দেবেন লুসাইদ নামের এক মুনাফিক জায় তার লোকতে বলল এই মুহম্মদ লোকটা নিজেকে নবী করে আসমানি খবর জানায় অথচ তার উঠ হারিয়ে কোথায় গিয়েছে এটাই বলতে পারে না ঠিক এই সময় রসলাস আলী আসলাম ওমারাকে বললেন এই মাত্র এক লোক বলেছে এই মুহাম্মদ লোকটা নিজেকে নবী দাবি করে আসমানি খবর জানায় অথচ তার উট কোথায় গিয়েছে এটাই বলতে পারে না আল্লাহর কসম। আমি ততটুকুই জানি যতটুকু আল্লাহ আমাকে শিক্ষা দেন এই মাত্র আল্লাহ আমাকে জানিয়েছেন যে আমার উটটি অমুক উপিপের দিকে আছে এর গলার রশি একটি গাছের ডালে আটকে যাওয়ায় সে থেমে পড়েছে যাও গিয়ে সেটা নিয়ে এসো। সাহাবিরা ঠিক ওই জায়গাটিতে গিয়ে উটটিকে খুঁজে পেলেন এই ঘটনার পর অমারা রদেল্লা আনহো তার মালপত্রের কাছে ফিরে গিয়ে একজন লোককে বললেন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 সলাম সেই দুজন লোককে জিজ্ঞেস করলেন তারা পানি স্পর্শ করেছে কিনা তারা হ্যাঁ তুলে এক জায়গায় জড়ো করে নবীসাল্লুম আলী আসলাম সেই পানিতে হাত মুখ ধুয়ে ওই পানিটুকু আবার ঝর্ণায় পড়তে দেন হঠাৎ করে ঝর্নার পানি এত বেড়ে যেতে শুরু করে যে কাফেলার তিন হাজার মানুষ সকলেই তেষ্টা পানি পান করে নেয় বললেন মজ যদি বেঁচে থাকো তাহলে কিছুকাল পরে দেখবে এই জায়গা বাগানে বাগানে ভরে গেছে যখন এই কথা বলেছেন তখন তাবুকের চারদিকে ধুধু মরুভূমি কাছে পিঠে কোথাও জনবসতি নেই কিন্তু নবী সাল্লু আলিহাস্লামের মাধ্যমে আল্লাহ এই জমিনে বরকত ঢেলে দেন ঝর্নার পানি কেবল ওই কাফেলার তেষ্টা মিটিয়েই খানতে হয়নি আজ পর্যন্ত তাবুক তার সুচলা সুফলা শস্য শ্যামলা পরিবেশের জন্য সুপরিচিত প্রমাণ। পঞ্চম মৌলচিতাটি হল খাবারের প্রাচুর্য যা আমরা আগেও বিভিন্ন যুদ্ধে দেখেছি আহ বর্ণনা করেন তাবুক অভিযানের এক পর্যায়ে খাবারের সংকট দেখা দিলে লোকজন এসে বলল আল্লাহ রসুল আমাদের উটগুলো জবাই করার অনুমতি দিন তাহলে সেগুলোর মাংস চর্বি ব্যবহার করা যাবে নবী সাল্ল আল বলেন ঠিক আছে তাতে বরফতায় দোয়া করে দিন আলীম একটা চামড়ার মাদুর আনিয়ে মাটিতে বিছিয়ে দিলেন তারপর সবাইকে নিজ নিজ অতিরিক্ত খাবারটুকু নিয়ে আসতে বললেন কেউ কেউ নিয়ে এক মুঠো শস্য কেউবা একটি রুটি এভাবে করে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 এবং আমি আল্লাহ রসুল যে কেউ নিঃসন্দেহে এই দুই সাক্ষ্য নিয়ে আল্লাহর সাথে সাক্ষাত করবে সেই জান্নাতে প্রবেশ করবে এগুলো ছাড়াও আরও কিছু মজিজা ছিল যা ভবিষ্যৎ বাণীর আকারে ঘটেছে যেমন বুখারিতে জিজিয়া কর ও সন্ধি স্থাপন অধ্যায় একটি হাদিস বর্ণিত আছে যেটি আউফ ইবেন মালিকরা দিলও আনহ বর্ণিত তিনি বলেন আমি তাপকযুদ্ধে আল্লাহ রসুল্লাহ আলী আসলামের কাছে এলাম তিনি তখন একটি চামড়া তৈরি তাপুতে ছিলেন আল্লা রুসুসাল আলী আসালাম বলেন কেয়ামতের আগে ছয়টি নিদর্শন গণনা করে রাখো। আমার মৃত্যু অতঃপর তোমাদের মধ্যে ঘটবে মহামারী বকরির পালের মহামারীর মতো। সম্পদের প্রাচর্য এমনকি এক ব্যক্তিকে একশো দিনা দেয়ার পরেও সে অসন্তুষ্ট থাকবে অতপর এমন এক ফিতনা যা আরবের প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করবে অতপর যুদ্ধবিরতির চুক্তি যা তোমাদের ও বনে আসফার বা রোমকদের মধ্যে সম্পাদিত হবে অতঃর তারা বিশ্বাসঘাতকতা করবে এবং আশিটি পতাকা ওড়িয়ে তোমাদের বিপক্ষে আসবে প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার সৈন্য এর মধ্যে এগুলো ঘটেছে বাইতুল মগদিস বিজয় হয় আল্লাহ রসুলের মৃত্যুর কয়েক বছর পরে অমরবাদ এল আনহ সময় মহামারী আকারে প্লেগ হয়েছিল তবে হাদিসি বর্ণিত এই মহামারী কি হয়ে গেছে না ভবিষ্যতে হবে এ নিয়ে মত পার্থক্য আছে তাবক যুদ্ধের আলোচনার শেষ দিকে চলে এসেছি তাবুক অভিযান ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা যদিও কোনো যুদ্ধ হয়নি কিন্তু শ্রেত যুদ্ধের আদেশ দেওয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা সবাইকে পরীক্ষা করে নেন স্বাভাবিক অবস্থায় মানুষকে দেখে বোঝা যায় না তার ভেতরে কি আছে কিন্তু বিশেষ পরিস্থিতিতে তার মনের আসল অবস্থা বের হয়ে আসে মানুষের কথা বা কাজই বলে দেবে তার অন্তরের বিশ্বাস আসলে কি তাবুকের অভিযান ছিল নবীজ সাল্ল আলী মৃত্যু ও আসন্ন বিজয়গুলোর জন্য মুসলিমদের প্রস্তুতি তার নেতৃত্বে মুসলিমদের সেই ভূমির অভিযান করেছেন যেখানে এক বছর পর মুসলিমরা নিজেরাই আক্রমণ করবে এর জন্য তাবকে নাম সাহাবিদের বলেছেন আমার মৃত্যুর পর তোমরা বায়তুল মগদিস জয় করবে তাবুকের পথে যাত্রা ছিল কঠিনতম এক অভিযাত্রা একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে ফসল কাটার মৌসুম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 এই যুদ্ধ রোমান ও পারসের সাথে আসন্ন তীব্র সব যুদ্ধের জন্য মুসলিমদের মানসিকভাবে প্রস্তুত করে মৃত্যু সজ্জায়ও তাই রসুল্লাহ আলী ওয়াসালাম ওসামা ইবেন জাইদ রহ নেতৃত্বে উত্তর অভিমুখী অভিযানে যাওয়ার আদেশ যান। এভাবেই ইসলামী একটি দৃঢ় ভিত্তি স্থাপিত সবশেষে আমরা তাবুক যুদ্ধের প্রভাব নিয়ে সমসাময়িক দুজন আলিমের মন্তব্য উল্লেখ করব বলেন। তাবুক যুদ্ধ বিস্তার এবং শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল জনসাধারণ ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছিল যে এখন থেকে জাজিরাতুল আরবে ইসলাম ছাড়া অন্য কোন শক্তির অস্তিত্ব থাকবে না পত্তলিক এবং মুনাফিকরা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 মুসলিমরা কোন জাতীয়তাবাদী বা গোত্রবাদী চেতনার বসে যুদ্ধ করে না তাই এদের জয়যাত্রা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমার মাঝে থেমে না গিয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়বে তাবুকে কোন সংজ্ঞাত ছাড়াই রোমান সেনারা তাদের ফাড়ি ছেড়ে সামে পালিয়ে যায় ফলে বিনা যুদ্ধে তাবক অঞ্চল মুসলিমদের হাতে চলে আসে তাবক অধিবাসীরা এই অবিশ্বাস্য ঘটনা দেখে নতুন করে ভাবত শুরু করে রোমানদের সাথে মিত্রতা প্রত্যাহার করে তারা মুসলিম শাসনের অধীনে চলে আসার সিদ্ধান্ত নেয়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 কিন্তু এই বাহিনী গঠিত হয়েছিল স্বয়ং নবীজি সাল্লি তত্ত্বাবধানে তিনি এর নেতা হিসেবে নিয়োগ দেন সেই ক্ষেত্রে বলা যায় নবীজি হাতেই শামসহ অন্যান্য ভূমি বিজয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে মক্কা বিজয়ের ফলে আরবরাত্ম দলে দলে ইসলামের পতাকার নিচে চলে আসে তাবুকে সাফল্যের পর তা আরো বেগবান হয় যেমন দক্ষিণে নাজরান গোত্র মুসলিমদের সাথে চুক্তি করে জিজ্ঞিয়া দিতে সম্মতি জানায় আরব মুশরিকরাও ইসলামের অগ্রযাত্রা প্রতিহত করার শেষ আশাটুকু হারিয়ে ফেলে ইসলামের প্রতি আনুগত্য প্রকাশের উদ্দেশ্যে নবম হিজরি সনে এত এত প্রতিনিধি দল মোদিনা আগমন করে যে বছরটার নামই হয়ে যায় প্রতিনিধির বছর সারা জীবন নিফাক মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত গোপন বিরোধিতা ও শত্রুতা পোষণের পর আব্দুল্লাবেন ওবাই তখন মৃত্যু উস্লা ইবেন জাইজ্লা আহকে সাথে নিয়ে আল্লাহ রসুল্লাহ আলী সাথে দেখা করতে গেলেন আল্লা রসুল তাকে বললেন আল্লাহর শপথ আমি তোমাকে সব সময় সতর্ক করতাম ইহুদিদের ভালোবেচনা আবদুল্লাহ ইবেন উবাই বলল সা জুরাইরা তো তাদের ঘৃণা করত কিন্তু কি লাভ হয়েছে সে তো মারা গেছে ইবেন উবাইয়ের চোখে মৃত্যু ছিল পরাজয় মৃত্যুর পরে জীবনে যে আসল জীবন এই সত্য সে কুফরী আর এক গমির কারণে বুঝতে পারেনি বুঝতে চায়নি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 তাদেরকে আপনি দেখবেন দৌড়ে গিয়ে তাদের প্রবেশ করে মাইদা আয়াত মুনাফিকরা নিজেদের কাফিরদের পক্ষ নেয় তারা কখনোই মন থেকে মুসলিমদের মেনে নিতে পারে না তাদের সাথে থেকে স্বস্তি পায় না আবদুল্লাহবিন ওবাই মারা গেলে রসুল্লাহ সাল্ল আলহাম তার জানাজার সালাত আদায় করতে যাচ্ছিলেন এমন সময় সামনে এসে দাঁড়ালেন ওমর আবনুল খাতাবাদহ আল্লাহ এই দুনিয়াতে যাদেরকে সত্য মিথ্যার ফারাক বোঝার ক্ষমতা দিয়েছেন সেই মুষ্টিমেয়ের একজন ছিলেন তিনি মুনাফিক আব্দুল্লা জানাজা পড়াবেন স্বয়ং রসুল এটা তিনি মানতে পারলেন না। কোনাই অতীতে যত কুকর্ম করেছে তার সমস্ত ইতিহাস এক এক করে বলতে লাগলেন অমর আনহ প্রশ্ন করলেন এমন এমন কাজ করার পরও আপনি কিভাবে তার জানাজার সালাদ পরে পারেন কিন্তু রসুল্লাহ আলিয়াস্লাম বললেন আমার পথ ছেড়ে দাও আমি যদি জানতে পারি আল্লাহর কাছে তার নাজাতের জন্য সত্তর বারের বেশি দোয়া করলে আমার দোয়া কবল হবে তবে আমি তাই করবো হে হেনবি। এমন লোকদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন আর না করেন দুটোই সমান যদি আপনি তাদের জন্য সত্তর বারো ক্ষমা প্রার্থনা করেন তারপরেও তাদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না কেননা এরা আল্লাহকে এবং তার সুলকে অস্বীকার করেছে বস্তুত আল্লাহ নাফরমানদের হৃদায়ত করেন বা আয়াত আশি কোরআনের এই আয়াতে আল্লাহ আবদুল্লাহবিন ওবাই এর শত্রুতা দেখতে দেখতে অমর বদেল ওয়ানহ পর্যন্ত প্রশ্ন করেছেন আপনি কিভাবে তার জন্য ক্ষমা চাইতে পারেন কিন্তু আল্লাহ রসুল্লাহ আলী মনটা ছিল বিশাল যে আব্দুল্লাহবিন জীবন ভর তার বিরুদ্ধে চক্রান্ত করেছে শত্রুতা মিথ্যাচার ছলচাতুরি কিছুই বাদ রাখিনি তাকেও তিনি শেষ সুযোগ দিতে চেয়েছেন। তার জানাজা পড়িয়ে তার নাজাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন জাহান্নামের আগরে যে সীমাহীন কষ্ট সেই কষ্ট তিনি তার শত্রুর জন্য চাননি এই জানাজা পড়ার আরেকটি উদ্দেশ্য হতে পারে ইবেন উবায়ের অনুসারীদের মন জয় করার চেষ্টা করা আল্লাহ হয়তো আশা করেছিলেন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 মোনাফিকদের উপর আর কোন জানাজার সালাদ পরান্ত হুকুম কোন আনে বেশ কিছু আয়াত আছে যেগুলো অমার আদল্লো আনহুর মতের সমর্থনে নাজিল হয়েছিল এটি তেমনই একটি আয়াত আল্লাহ রসোলের আগে আবদুল্লাহ ইবিন উবাইয়ের মৃত্যু ছিল আল্লাহর পক্ষ থেকে একটি হিকমা ইবিন উবায়ের মনে আশা ছিল আল্লাহ রসোলের মৃত্যুর পরে সে পুনরায় মোদিনার নেতৃত্ব ফিরে পাবে আমরা আগেই আলোচনা করেছি যখন ইবের উবায়ের হাতে মোদিনা শাসনভার আসার কথা ঠিক সেই মুহূর্তে রসুল্লাহ আলীদিনা আসেন এবং আউস ও খাজরাজের নেতৃত্ব গ্রহণ করেন ফলে তার স্বপ্ন ভঙ্গ হয় অধীনে পুরো সময় সে এবং তার দলবল জিহাদে যোগ দেয়া থেকে বিরত থেকেছে নিফাকের পথ অবলম্বন করেছে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসলাম ও তার অনুসারীদের বিরুদ্ধে কাফিরদের সাথে ষড়যন্ত্র করে উৎখাতের চেষ্টা করেছে তারা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 আল্লা রসুল্লাহ আলী আসালাম হুসই ফরাদ আহকে জানিয়ে যান কারা কারা মুনাফিক এভাবে মুনাফিকরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আর মতিরার ইসলাম আরো সুসংহত হয় এখন আমরা উল্লেখ করতে যাচ্ছি আলী আসলাম এবং তার স্ত্রীদের মধ্যে একটি ঘটনা আর দশজন সহজ স্বাভাবিক দম্পতির মতোই আল্লাসুল্লাহ আলি আসলামের জীবনও ছিল আনন্দ বেদনার গল্প ছিল বাদানুবাদ আর মান অভিমানের উত্থান পতন একবার এমন হয়েছিল স্ত্রীদের সাথে অভিমান করে আল্লা রসুল্সাল্লাসম দীর্ঘ এক মাস বাড়ির বাইরে কাটান পুরো সময়ে তিনি তার কোন স্ত্রীর কাছে যাননি ঘটনাটা নবম হিজরির। একদিন আবু বকরহ আলহিউ আসলামের সাথে দেখা করতে গিয়ে দেখলেন আরো অনেকেই রসুলের ঘরের দরজায় অপেক্ষমান কাউকেই ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না আবু বকর রদেল আনহু ভেতরে প্রবেশের অনুমতি চাইলে তাকে অনুমতি দেয়া হলো। এরপর অমর রাজু নিচে বসে আছেন আর চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছেন ওনার স্ত্রীরা সবার মধ্যে পিসাদের ছাপ পুরো পরিবেশ ধমথম হয়ে আছে গুমর ভাবটাকে হালকা করার জন্য অমর রাজহ মজা করে বললেন ইয়া রসোল্লাহ আমার টাকা পয়সা নেই জেনেও যদি আমার বউ তার পেছনে খরচ করার জন্য আমাকে পিরাকিরি করত তাহলে আমি তার ঘাড় ভেঙে দিতাম অমরের কথা শুনে রসুল্লাহ সাল আলহিউ হেসে দিলেন বললেন এখানে তো তাই হয়েছে আমার চারপাশে যাদের দেখতে পাচ্ছ তারাও আমার কাছে ধন সম্পদ চাইতে শুরু করেছে কথা আবু বকর রাদহু নিজ কন্যা আয়েশা রাদুল্লাহ আনহার কাছে এগিয়ে গেলেন আর অমর রাদিলহু এগিয়ে গেলেন নিজ কন্যা হাফতার রাদুল্লাহ আনহার কাছে দুজনেই আল্লাহ রসুল্লের দুই স্ত্রীর বাবা অমর রানহু বললেন তোমরা নবীজির কাছে এমন কিছু দাবি করছ যা তার কাছে নেই তারা উত্তর দিলেন আমরা কখনো এমন কিছু দাবি করব না যা আল্লা রসুলের কাছে নেই এই ঘটনাকে কেন্দ্র করে রসুল আলী ওয়াস্লাম স্ত্রীদের থেকে এক মাস আলাদা ছিলেন আর সেই সময়ে আল্লাহ কোরআনের এই আয়াত নাজিল করেন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 আরাম কি জিনিস তা তিনি জানতেন না তিনি ছিলেন আল্লাহ সবচেয়ে প্রিয় বান্ধা নেতৃত্ব খ্যাতি ধন সম্পদ তাকে হাতছানি দিয়ে ডেকেছে কিন্তু সেই ডাককে তিনি কখনোই পাত্তা দেননি এমনভাবে জীবন কাটিয়েছেন যেন দুনিয়ার চেয়ে সস্তা আর অর্থহীন বস্তু আর নেই মদিনে আসার পর মসজিদে নবাবের পাশে আল্লাহ রসুল্লাহ আলি আসলাম আর ওমুল মৌমিনদের জন্য ঘর তৈরি করা হয় সেই ঘরগুলো ছিল নিতান্তই সাধারণ রাজা বাদশাদের প্রাসাদের মতো প্রকাণ্ড কিছু তো ছিল না বরং কাদামাটি আর পাথর দিয়ে তৈরি ছোট কয়েকটা মাথা গোজার ঠাই সেগুলোকে বড় জোর করে আরবের মরুভূমিতে সবচেয়ে ডাল ছিল সেই চালা। এত নিচু ছিল যে ছোটখাটো মানুষও নিমিশে হাত দিয়ে ছুতে পারত ইমাম হাসানুল বাস্ত্রী রহিমাউল্লাহ বলেন আমি আল্লাহ রসুল্লিউসলামের ঘর দেখেছি হাত বাড়ালেই এর ছাদ ধরা যায় সেই ঘরে। জ্বালানোর মতো কুপিও ছিল না মা আইসার দল আনহা বলেন আমি রসোল্লা সাল্ল আলী আসলাম সালাতের স্থানের সামনে ঘুমাতাম রাতে যখন তিনি তাহার্যতে দাঁড়াতেন ঘরে আলো না থাকায় সিজদা সময় তার কপাল আমার মাথায় এসে লাগত সিজদা যাওয়ার সময় আল্লা রসুল্লাহ আলিহাস্লাম আমার পায়ে খোঁচা দিতেন তখন আমি পা ভাজ করে নিতাম যখন তিনি সিজদা থেকে উঠতেন আমি আবারও পা বিছিয়ে দিতাম ঘরে কার্পেট বলে কিছু ছিল না মেঝে বলতে ছিল বালি আর খেজুরের ছোবলা আল্লাহ রসুল সেখানেই ঘুমাতেন তার গায়ে ছবলার পড়ে যেত রকমারি আসবাবও ছিল না মাথা নিচে দেয়ার মতো একটা চামড়ার গদি ছাড়া আর কিছুই চোখে পড়ত না ঘরে তার জীবন দেখলে মনে হত প্রাচুর্য বলে এই পৃথিবীতে কোন কিছুর অস্তিত্ব নেই এই দৃশ্য দেখে একদিন অমর রদেলা আনহ নিজেকে ধরে রাখতে পারলেন না কেঁদেই ফেললেন কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসল্লাহ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 কিন্তু আল্লাহ রসুল্লিউস্লামকে যেন এসব কিছুই স্পর্শই করত না দুনিয়ার ভোগবিলাস আরাম আয়াস আর প্রাচুর্য ছিল তার কাছে একটা মশা কিংবা মাছের চেয়ে অতুচ্ছ কাছে আসলেই হাত বাড়িয়ে তাড়িয়ে দেওয়ার মতোই তিনি বরাবর একে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন দারিদ্র ছিল আল্লাহ রসুলের নিত্যসঙ্গী মা আয়সার আদ আহা বলেন এমনও হয়েছে পরপর তিন চন্দ্র মাস অতিবাহিত হয়েছে কিন্তু আল্লাহ রসুলের ঘরে চুলায় আগুন জলেনি এই কথা শুনে তার ভাগ্নে উরওয়া ইবনাল সুবাই ইবনুল আওয়াম অবাক হয়ে জিজ্ঞেস করলেন তাহলে সে সময় আপনারা কি খেতেন আনহা জবাব দিলেন আমরা শুধু পানি আর খেজুর খেয়ে থাকতাম মালিক রহা বলেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লা রসুলকে কোনদিনও ভূনা গস্ত দিয়ে পেট ভরে এক টুকরো রুটি খেতে দেখিনি এমন নয় যে উম্মুল মৌমিনরা আল্লা রসুলের এই কঠোর আর অনারম্বর জীবনের সাথে অভ্যস্ত ছিলেন না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 আয়াতগুলো নাজিল হওয়ার পর উমিন ইনরা মনে করলেন আল্লাহ নির্ধারিত সীমার মধ্যে থেকে আল্লাহর দুনিয়ায় মোমিনদের জন্য যা হওয়াল করা হয়েছে সেই নিয়ামত ভোগ করায় দোষের কিছু নেই আদতে এই আয়াতগুলো ছিল মূলত সাধারণ মানুষের জন্য আল্লাহ আল্লাহতালা চেয়েছেন তার রসুল দুনিয়ার উপকরণ থেকে নিজেকে বিরত রাখবেন বাকিদের মতো তিনি দুনিয়া উপভোগ করবেন না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 অনন্ত আখিরার জীবনের উল্টো পিঠে অতি তুচ্ছ এই নশ্বর পৃথিবীর মায়া জড়িয়ে যাওয়া আল্লা রসোল্লের জন্য কোনোভাবেই শোভনীয় নয় সুরা আহ সেই আয়াতটি নাজির হওয়ার পর আল্লা রসুল্লাহ আলহাস্লাম তার স্ত্রীদের দুটো রাস্তা খুলে দিলেন হয় তারা দুনিয়ার ভোগবিলাস উপভোগ করবেন অথবা তারা আল্লাহ জীবন সঙ্গী হিসেবে থাকবেন তারা যদি আল্লাহ রসোল্লের সাথে সংসার করেন তবে বিনিময়ে কষ্ট হলেও লাভ করবেন সবচেয়ে মহান প্রাপ্তি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 দুনিয়ার ভোগবিলাসের সমস্ত উপকরণকে পায়ে এই উম্মাহকে আগলে রেখেছেন নিজেদের সর্বস্ব দিয়েও সন্তুষ্ট জিহাদের চূড়ান্ত পর্যায় রসুল আলী ওয়াস্লাম হিজরি নবম শোনে আবু কস্তিদ্দিক রাজ আহকে হজের আমির হিসেবে মনোনীত করলেন সে সময় মক্কার কর্তৃত্ব মুসলিমদের হাতে ছিল তখনও মূর্তি পূজারীরা তা অফ করার জন্য কাবাঘরে আসত নগ্ন অবস্থায় কাবাঘর তাওয়াফ করার ঐতিহ্য তারা তখনও বজায় রেখেছে তারা বিশ্বাস করত তাদের অপবিত্রতা ও পাপের কারণে তাদের পোশাক পরিধান করে তা অফ করাটা অনুচিত তাই তার কুরাএস্তের পোশাক ধার করে তা অফ করত কায়স্তের ব্যবহার্য পোশাককে পবিত্র মনে করা হতো। কিন্তু কাপড় ধার করার মতো সচ্ছলতাও সবার ছিল না তাই তারা নগ্ন হয়েই তা করত শির্ক ও নগ্নতার এই পরিবেশে আল্লাহ রসুল হজ করতে চাইলেন তখন নাজিল হলো সুরা বারাহ অর্থাৎ সুরা আত্মার প্রথম দিকের কিছু আয়াত কিন্তু ততক্ষণে আবু নেতৃত্বে সাহাবিরা মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছেন রসোসাল আলী আসলাম তখন এই আয়াতগুলোকে আবু বকর রাজ কাছে পৌঁছে দিতে আলীবিন আবি তালিব রাজ আনহুকে পাঠান তিনি আলী রাজ আহকে বললেন সুরাত এই আয়াতগুলো নিয়ে যাও সবাই মিনায় জর হওয়ার পর এই আয়াতগুলো পরে শোনাবে তাদেরকে বলে দাও কোন কাফের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কোন মুশ্রিক এই বছর পর হজ পালন করতে পারবে না আর কোন নগ্ন ব্যক্তি আল্লাহর ঘরের চারপাশে তাওয়াফ করতে পারবে না তবে যারা আল্লাহ রসুলসাল আল্লা আসলামের সাথে চুক্তিবদ্ধ আছে তাদের চুক্তি নির্ধারিত সময়সীমা পর্যন্তই বহাল থাকবে 122. ورسوله إلى الذين عاهدتم من المشركين فسيحوا في الأرض أربعة أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخز الكافرين 124. من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر মু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 فإذا سلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم واخذوهم واحصروهم واقعدوا لهم كل من صدق فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم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 মুশ্রিকদের হত্যা করো যেখানে তাদের পাও তাদের বন্দী করো এবং অবরোধ করো আর প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধানে ওত পেতে বসে থাকো। কিন্তু যদি তারা দবা করে নামাজ কায়েম করে জাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাসীল বরণ দয়াল আতবা আয়াত এক থেকে এটা একমাত্র সুরা যেখানে বিসমিল্লাহ রহমান রহিম রাহিম দ্বারা শুরু হয় না কারণ এই সুরাটি শুরু হয় সরাসরি কাফিরদের সাথে আছে। এই আয়াতগুলো সহ আরো কিছু আয়াত আলী রা আনহু হিজরি নবম শতকের হজে বর্ণনা করেন মক্কায় মুশ্রিকদের বিভিন্ন প্রথা ও উপাসনা দেখা যাওয়ার এটাই ছিল শেষ বছর এরপর মক্কায় সবরকম শেরক নিষিদ্ধ হয়ে যায়